জালহাদিসের গোডাউন এখানে একসাথে অনেক জালহাদিসের পাওয়া যায় জালহাদিসের কারখানা এইগুলা হলো খায়রুল হাসর নাম শুনছেন বারো চামদের ফজিলত আমল। মকসুদুল মোমেনিন খালায়েক বিষাদ সিন্ধু নাম শুনছেন এগুলা এগুলা হল জালহাদিসের ফ্যাক্টরি জালহাদিসের কারখানা এগুলোর ভিতরে একটা দুটা না মানে কয়েকশো জালহাদিস মিথ্যা কথা পাইবেন এগুলোর ভিতরে এক একটার ভিতরে তবে যে একসময়ে আমাদের দেশের যারা বড় বড় আলেম ছিলেন তারা বাংলা ভাষায় বই লেখাকে ঘুণার কাজ মনে করতেন বাংলা ভাষা হিন্দুদের ভাষা এটা মুসলমানের ভাষা এই জন্য অনুবাদ প্রথমে আরবি থেকে ফার্সি তারপরে ফার্সি থেকে উর্দু এখন উর্দু থেকে বাংলা ডাইরেক্ট আরবি থেকে বাংলা না মাঝখানে ফার্সি উর্দু হয় তারপরে বাংলা ওই তারা বাংলা বই লেখাকে গুণার কাজ মনে করতেন এজন্য বড় আলেম যারা ছিলেন তারা বই লিখতেন না বাংলা ভাষায় এই সুযোগে তখনকার কিছু সাধারণ আলেম তারা বই লিখে ফেলছেন এই বইগুলোর মধ্যে কোনো সহি হাদিসের কোনো সহি ঝাঁচাই বাছাই বিহীন অসংখ্য মিথ্যা কথা জাল হাদিস জাল কথা বইগুলোর মধ্যে লেখা হয়েছে তো এখন ওই আমলটা চলে গেছে যে আমলে সাধারণ মুসলমান এই বইগুলো ছাড়া তো আর পায় নাই ইসলামের বই বলতে এগুলো ছাড়া আর কিছু ছিলই না आल्ला तक माफ कर दीबें साधारण मुसलमान जरा अमल कर आल्ला तबरें ना तबी तर तो उपाय तेजा कर बसा होना आलहमदुल्ला कत सहजे सही कुरने करीमर बांगलाफसर आतीसमें हाजिर सूतरा एन ये बद दी এই জাতীয় বই মধ্যে অসংখ্য কথা কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বিষাদ সিন্ধু যে বইটা এটা হলো উপন্যাস এটা হলো ধর্মীয় বই না কিন্তু মুসলমানেরা ভুল বুঝে এটার উপন্যাসের ধর্মীয় বই বানায় ফেলছে উপন্যাস এক জিনিস ধর্মীয় বই আরেক জিনিস কিন্তু উপন্যাসকে যখন আপনি ধর্মীয় বই বানাইবেন তখন কোরআন সুন্না ইসলাম সব বিকৃত হয়ে যাবে ওই বইয়ের মধ্যে আছে মহাবিয়ার দিল্লা তানুকে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছিলেন এটা ডাহা মিথ্যা কথা সম্পূর্ণ জাল হাদিস তারপরে যে হত্যা করতে আসছে হুসাইন রেদি তু বলছে তোমার আমি জান্নাতে নিয়ে যাবো জান্নাত কি হুসাইনের জান্নাতে নিয়ে যাবো এটা ডাহা মিথ্যা কথা তারপরে মোহাম্মদ হানুফাকে আল্লাহ পাহাড়ের মধ্যে আবদ্ধ করে রাখছেন এই বইয়ের মধ্যে আগাগোড়ায় উল্লেখ করা হয়েছে অসংখ্য মিথ্যা কথার সমাহার তবে সেটা উপন্যাস লিখছে সেটা আলাদা বিষয় কিন্তু সেটাকে আমরা ধর্মীয় বই বা কারবালার ঘটনার সাথে আমরা এটাকে সম্পৃক্ত করা যাবে না